আরেকটি পর্ব নিয়ে এ পর্ব যা থাকছে সেটা হচ্ছে কি আমাদের বড় আলমদ গুলোর হম আরো তিনটি আলমদ একত্রে দেয় বলবো সেটা হচ্ছে তিনটি ভূমিদর্ষ হ্যাঁ তিনটি ভূমিদস কাছাকাছি সময়ে আমরা বুঝি এটার আর ব্যাখ্যা দিতে হয় না সূর্যের একশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ এই জাতীয় ভূমিদস নিয়ে যে আল্লাহ বলেন যে কারণের কথা বলতে ছিলেন আমি তাকে এবং তার হচ্ছে কথা যে তিনটার কথা আমরা আমরা দেখতে পেয়েছি সেখানে রসুল আক্রম সাহ বলেন হাসপান এটাকে আমাদের আলামত না এই ভূমিদস কিন্তু বড় আলামত এবং সেটা বিশাল আকারে দেখা দিবে বিশাল ভূখণ্ড নিয়ে এবং বিশাল মানে ভয়ঙ্কর ভাবে সেটা দেখা দিবে এতে কোন সন্দেহ নেই আরব উপদ্বীপের মধ্যে কারণ মাঝখান বরাবর আর দুই সাইডে এবং এটা এমন কাছাকাছি সময়ের মধ্যে হবে অথবা একই সময় হতে পারে কিন্তু এটা নিশ্চিত আমরা বলতে পারিনি তখন তো অপরাধ পুরো বিশ্বেই ছড়িয়ে যাবে কিন্তু তারপরও তুলনামূলক হবে ওই এলাকায় সবচাইতে বেশি অপরাধ হবে সেই এলাকার লোকেরা আল্লাহ থেকে অনেক দূরে সরে যাবে এবং যখন ব্যাপক আকারে সেইখানে বিশাল আকারে সেই ভূমিদাস কেয়ামতের বড় আলমত হিসেবে তখন মানুষ বুঝতেই পারবে যে আর কেয়ামাত একেবারে নিকটে এসে পড়েছে আল্লাহ আমাদেরকে কেয়ামত আসার আগেই সেই ক্যামাত দেরের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন